সের ভিত্তিতে সালামের আসরের নামাজ এমন সময় করতেন যে যে সময় আসর আদায় করে আবার মসজিদে কৌবায় গিয়ে সাথে আলাপ আলোচনা করে দেখা সাক্ষাৎ করে আবার হেঁটে হেঁটে মসজিদে করতেন। বর্তমানে মসজিদে নবীতে যে সময়ে আসর হয় ঠিক নবীসর সালামের এই সময়ে আসর হতো। অর্থাৎ প্রত্যেক বস্তুর ছায়া এক গুণ হওয়ার পরেই নবিসর আসর আদায় করতেন এখনো মসজিদে নবীতে ওই সময়টাতে আসর আদায় করা হয় আর যদি আমরা যে সময় আদায় করি দ্বিগুণ হওয়ার পরে এই দ্বিগুণ হওয়ার পরে আসর আদায় করে কোন ব্যক্তির পক্ষে হেঁটে মসজিদে কোবায় যাওয়া মসজিদে কুবা থেকে এসে পড়া এটা এবং আমি এটা পরীক্ষা করে দেখেছি যে মসজিদে নবীতে আসর পড়ে আমি হেঁটে হেঁটে মসজিদে কুবাই গেছি আবার মসজিদে কুবাই গিয়ে দূর একাত নামাজ পড়ে কিছুক্ষণ পরে আবার হেঁটে হেঁটে এখানে আসছি এখানে আসার পরে মাগরীবের আদান দিয়ে দিছি তাহলে ওখানে ধরন আসর হয়েছে তখন সাড়ে তিনটার দিকে সাড়ে তিনটা পনেরো চারটার দিকে তো ওই সময় আসর আদায় করে না গেলে আপনি যদি আমাদের সময় যদি আসর আদায় করেন তাহলে সাড়ে পাঁচটা আসর আদায় করে আপনি মসজিদে কুবা হেঁটে হেঁটে যাবেন আবার হেঁটে হেঁটে মসজিদে কুবা থেকে আসবেন এটা অসম্ভব তাহলে ওই হাদিস গুলোর ভিত্তিতে বোঝা যায় না ওই এক গুণ হবার পরে আর দ্বিতীয় দিন দ্বিগুণ হওয়ার পরে আদায় করছেন তাহলে একটা দেখাইছেন আওয়াল ওয়াক্ত একটা দেখাইছেন আখের ওয়াক্ত। তাহলে দ্বিগুণ হওয়ার পরে তো আখের ওয়াক্ত। মানে প্রায় শেষ শেষ দিকে